বিসমিল্লাহ রাহমানুর রাহিম সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি শুরু হচ্ছে ইসলামী সঙ্গীতের অ্যালবাম মাটির মানুষ শিল্পী খন্দকার সালাউদ্দিনের কণ্ঠে গাওয়া দমের পাখি অ্যালবামের ব্যাপক সাফল্যের পর এবারে পরিবেশনা মাটির মানুষ এতে যারা কণ্ঠ দিয়েছেন তারা হলেন আব্দুল মঈন ফরহাদ হাসান আসাদুল্লাহ ও উদীয়মান কণ্ঠশিল্পী খন্দকার সালাউদ্দিন বিশিষ্ট গীতিকার ও সুরকার বাংলাদেশ টেলিভিশন এনটিভি ও এটিএন বাংলা কথা ও সুর খন্দকার সালাউদ্দিন আবদুল মঈন আরিফুল ইসলাম রুকনুজ্জামান খন্দকার হুসাইন আনিস আনসারি ওস্তাদ আবুল কালাম আজাদ প্রযোজনা ও পরিচালনায় খন্দকার মাল্টিমিডিয়া ঢাকা সার্বিক সহযোগিতায় সৈয়দা আশরাফুলসার পরিবেশনায় তমুদ্দিন প্রোডাক্টস তিরিশ পাটুয়াটুলি আব্দুসালাম মেনশন ঢাকা এগারোশো মোবাইল নম্বর শূন্য এক সাত এক এক তিন সাত নয় চলুন তাহলে শোনা যাক শিল্পী খন্দকার সালাউদ্দিনের পরিবেশনা মাটির মানুষ মাঠির মানুষ